হমদন রসুল ফের কিতাবলি হদি মহমদিন রাহমতুল্লা ওরাক আমরা যে বইটা বাজে যে লেখা ধরে পড়তেছি সেটাতে আমরা কতদিন শেষ করছি ইমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে আকিদা কী হবে ইমানের ডেফিনিশন সম্বন্ধে আমরা ইমানের ডেফিনিশন কি বলবো কোন কোন জিনিসকে ইমানের অংশ বলবো ইত্যাদি ডিটেলস আলোচনা করছি আমরা ওই চ্যাপ্টারটা শেষ আজকে আমরা এখান থেকে নিয়ে আরও একে একে আরও আটটা নয়টা চ্যাপ্টার পড়ব প্রত্যেকটা চ্যাপ্টারের একটা বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে অ্যাপ্লাইয়েড আকিদা আপনি যখন আকিদা বা বিলিফ সিস্টেম বা ইসলামী বিশ্বাসগুলো শিখলেন অথবা শিখতে চেষ্টা করলেন তারপরে সেগুলো জীবনে প্রয়োগ করেন কিভাবে বা জীবনের সেগুলার ইমপ্লিকেশন কি হবে প্রভাব কি হবে বা দিক নির্দেশনা কী হবে যেমন ইমান সম্বন্ধে আমরা যেগুলো শিখলাম প্রত্যেকটা বাস্তব জীবনের সাথে একটা এই ছিল যে আমার ইমান কোন কাজে কমতেছে কোন কাজে বাড়তেছে আমার ইমান কি কমে বা বাড়ে কখন আমি বলবো যে এটা কমছে বা বাড়ছে অথবা কখন আমি বুঝবো যে আমি মোটামুটি শুদ্ধ এসের উপর আছি কখন আমি বুঝবো যে কে মানে কে শুদ্ধ পথের উপর আছে বা কে নাই মানে অন্তত ইমান কেন্দ্রিক বিষয়গুলো নিয়ে ইমানের ডেফিনিশন নেওয়া ইমানের অংশ কি কি বা ইমানের কম্পোনেন্টস কি কি বা ইমানের শাখা কি কি ইত্যাদি নিয়ে আজকে সেরকমভাবে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে তাকফির এর ব্যাপারে আলোচনার জামার অ্যাটিচিউড বা মনোভাব কি বা দৃষ্টিভঙ্গি কী প্রথমে আমরা তাকফির কথাটা বলে নিই যে তাকফির কথাটার অর্থ হচ্ছে কাউকে কাফের বলা ঘোষণা করা বা প্রতীয়মান করার করা বা কাফের মনে করা বা কাফের চার্জ করা বা তাকে অভিযোগ করা যে আপনি কাফের বা আপনি কাঁফের হয়ে গেছেন ইত্যাদি এই জিনিসটা ব্যাপারে এটা অত্যন্ত বড় ফিতনার একটা জিনিস আগেও এখনও এখনকার দুনিয়াতে তো খুব বেশি আর আগেও ছিল আপনারা হতে জানেন যারা আলিরাদানহোর সময়টা দেখছেন বা সময়টা সরি সময়টা পড়ে দেখছেন তারা হয়তো জানেন যে আলিরাদানহোকে কিন্তু খারেজি যারা খওয়ারিজ যাদেরকে আমরা বলি প্লুরাল খারেজিরা আপনার তাকে কিন্তু কাফের জ্ঞান করতো বা তাকে কাফের আখ্যা দিচ্ছে তাকে না শুধু এমনি আব্বাস বা বহু সাবি যাদেরকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি তাদেরকে কিন্তু তারা কাফের আখ্যা দিছে এবং আলি আল্লাহন আলাদি আল্লাহকে তারা একের পরে কন্ডিশন দিচ্ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য এবং শেষ পর্যন্ত তারা বলছে যে আপনি বলেন যে আপনি কাফ কাফের হয়ে গেছেন এবং আপনি আবার ইমান আনেন এরকম একটা পর্যায়ে চলে গেছে যাই হোক ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম মতে এতে একটা বড়ো ফিতনার কারণ আপনি দেখবেন যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলা গ্রুপগুলো যারা চরমপন্থা অবলম্বন করে তারা কিন্তু সমানে একে অপরকে অথবা আমাদেরকে অথবা অন্যদেরকে বা সাধারণ মুসলিমদেরকে সমানে কাফের মনে করে চলতেছে বা কাফের ডিক্লেয়ার করে চলতেছে সো মাচ সো দ্যাট একদম এক্সট্রিম একটা শ্রেণী আছে যারা মক্কা মদিনার আলমদিকে পর্যন্ত কাফের মনে করে নজবুল্লাহ এবং মক্কা মদিনাকে দারুল কুফর মনে করে মানে কাফের দেশ বা কাফেরের শহর বা কাফেরের ভূমি মনে করে তো এটার জন্যই আমাদের আসলে এই সম্বন্ধে খুব ভালো করে পড়াশোনা করা উচিত খুব ভালো জ্ঞান থাকা উচিত এবং আমাদের মুখটাকে ইন সেন্স করে ফেলা উচিত যে আমাদের ব্যাপার না এটা প্রথম অ্যাকনোলেজমেন্ট হচ্ছে যে আমাদের মতো লেমেন যারা আমরা সাধারণ মুসলিম যারা এটা আমাদের সাবজেক্টই না আমি আগেও বলছি আপনাদের কাউকে কথা কথাগুলো হয়তো আগেও আসছে এটা আমাদের সাবজেক্টই না এটা সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রযন্ত্রের মুসলিম দেশের রাষ্ট্রযন্ত্র যেন তারা এই করবেন অনেক দেশেই ব্লাসমী আইন আছে বা অন্য ইয়ে আছে বা কোনো আদালত আছে যেটা সরিয়া আদালত অথবা কাজী আসেন বা আলেমরা আসেন বড়ো আলেমরা ইত্যাদার কাজ এটা আমাদের কাজই না যাই আমরা টেক্স থেকে শুরু করি এখানে বলতেছেন যে একটা মৌলিক নীতি হচ্ছে বা মূল নীতি হচ্ছে আহসনুলজামার আকিদাস আকিদার ব্যাপারে একটা মূল নীতি হচ্ছে যে আমরা কাউকে কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করি না যে এমন কোন গুণা করে যে গুনার ভিতরে কুফোরের অংশ আছে বা কুফর আছে। হয়তো তার গোনাটা এমন পর্যায়ে যেটাতে কুপোর ঠিকই আসে কিন্তু তথাপি আমরা তাকে কাফের ডিক্লেয়ার করি না বা কাফের ডাকি না যতক্ষণ পর্যন্ত তার উপর হুজত কায়েম করা না হয়েছে এই হুজত কায়েম করার কথাটা মানে হচ্ছে এভিডেন্সই করা কতগুলো কতগুলো পদ্ধতি আছে কতগুলো পদ্ধতি আছে যেমন ধরেন তাকে আমরা পরে আরও ডিটেলসে পড়ব যেমন ধরেন তাকে দেখে বোঝাইতে হবে যে ভাই আপনি যে কাজটা করছেন এই কাজটা কিন্তু ঠিক করেন নেই এটা কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বা কোরআন হাদিস থেকে এটা কুফর বলে প্রতীয়মান এবং যে এটা জেনে করবে মানে যে যেটি কুফর এটা জেনে যে করবে সে কিন্তু মুসলিম থাকবে না এভাবে করে ধরেন হুজত ক্যাম্প করা মানে তাকে বোঝানো বা তাকে এটার গর্হিত দিকটা বোঝানো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল এবং এটার জন্য কিন্তু আমরা অনেক সময় একটা অবিচার করে ফেলি বা কাউকে না জেনে বা কার একটা অ্যাকশন দেখে আমরা বলে ফেলি যেহেতু মুসলিম দায়ী আজ করছে সেটা তো কুফুর বা এটা সে কাফের হয়ে গেছে এখন কিছু কিছু কাজ আছে কুফুর বাওয়া বা কোন কোনো জিনিস আছে যেটার জন্য আগেও বোধহয় আপনার বলছিলাম যে যেটার জন্য আর তাকে প্রমাণ করার কিছু ই করা হয় না প্রমাণ করার কোনো কিছু বাদ থাকে না যেমন ধরেন খুব খুব অবভিয়াস যেগুলো পুরস্কার যেগুলো যে ধরেন যেগুলা সম্বন্ধে কোনো অজ্ঞতা থাকার কোনো কারণ নাই কারণ যেমন আল্লাহকে গালি দেওয়া বা আল্লাহকে অস্বীকার করা বা কোরআন ডিসেক্রেট করা ডিসেক্রেট করা মানে ধরেন ছিড়ে পা দিয়ে পাড়ানো এইরকম জিনিসগুলো যখন কেউ করে তা সে অজ্ঞতা বসতা করে না এটা সে জেনে শুনে এবং এটা জন্য অজ্ঞতার কোনো অজুহাত নেই এরকম কিছু জিনিস আছে কিছু জিনিস আছে কিন্তু দেয়ার মেনি আদার থিংস যেগুলোতে আপনার একজন মানুষের অজ্ঞতা বসতে সে একটা করতে পারে আমি একটা উদাহরণ দিই অনেক সময় আমি আগে এখানে হালাকা করতাম ওইখানে আমাকে একজন জিজ্ঞেস করছেন একজন জেনারেল সম্বন্ধে জিজ্ঞেস করছেন রিটায়ার্ড একটা পলিটিক্যাল সাথে পরে সম্পৃক্ত হন তার সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে উনি তো টেলিভিশনে বলছেন যে আমরা আল্লা রায়ণ চাই না উনি কি মুসলমান আছেন এখন আমি ওই ওই লোকালিটিতেই হালাকাটা করতেছিলাম যেখানে ওই জেনারেল সাহেব থাকেন তো ওনাকে মসজিদে যাইতে দেখা গেছে এবং উনি হজ করে ওয়ারছেন তার মানে উনি নিজেকে মুসলিম মনে করেন কিন্তু পলিটিক্যাল কারণে বা কোনো একটা অরিয়েন্টেশনের জন্য উনি মনে করছেন যে উনি এই কথাটা বলে হয়তো সেই দলটাকে বিরোধিতা করতেছেন যে দলটা বলে যে আমরা আল্লা রায়ণ চাই হয়তো উনি কখনো মানে এই অফ তাকে দিতে হবে যে উনি হয়তো কখনও চিন্তা করিয়েই দেখেন নাই যে এটা মিনিং কী দাঁড়াচ্ছে মিনিং যে কুফোর হয়ে যাচ্ছে বা ই হয়ে যাচ্ছে কুফোরের ব্যাপার হয়ে যাচ্ছে এটা হয়তো উনি চিন্তাই করেন না বা উনি হয়তো জানেনই না বা ওনার হয়তো এই জ্ঞানই নাই সো আমাকে যখন এই কথাটা জিজ্ঞেস আমি বললাম যে উনি ওনার সম্বন্ধে আমি বলতে পারব না তো টাচটা হচ্ছে কুফোর আকবর বা বড়ো কেউ যদি বলে যে আমি শরিয়া চাই না আমি আল্লা দায়ন চাই না আমি মানি না বা আল্লাহ আল্লাহ যা বলছেন হুদুদ পানিশমেন্ট যেগুলো এগুলো মানি না এই ধরনের কথাকে যদি বলে এদের কাজটা হচ্ছে বড়ো কুফের কাজ কিন্তু তাকে আমরা কিন্তু সাথে সাথে কাফিল বলতে পারবো না যতক্ষণ হুজ্জ ক্রায়াম না করা হয়েছে অর্থাৎ তাকে তার ব্যাপারে আসলে একটা ইসলামিক দেশে বা মুসলিম দেশে বা একটা ইসলামিক কমিউনিটিতে যেটা করা হতো ধরেন সৌদি আরবীয় হলে বা যেসব দেশে ইসলামে ইগুলো স্ট্রং আছে সেখানে যেটা করা হতো তাকে ডেকে বোঝানো হতো যে আপনি যেটা বলছেন এটা তো ঠিক না এটা এই এই ব্যাপার আছে এবং আপনার কবা করা উচিত বা ইত্যাদি এবং তারপরেও যদি তিনি ইনসিস্ট করতেন যে না আমি বুঝেছনেই বলছি আমি সব জানি এগুলো তখন অন্য একটা প্রশ্ন আসতো বা তাকে কাফে ডিক্লেয়ার করা প্রশ্ন আসত এবং সেটা আমাদের মতো লেমেন্ডের ব্যাপার না সেটা হচ্ছে রাষ্ট্রযন্ত্র অথবা কাজী যারা বা বড়ো আলেম যারা তাদের ব্যাপার কারণ এই অনেক সূক্ষ্ম ব্যাপার আছে এসবের ভিতরে এই কুফর বা শের বা কাউকে মুশিক বলা বা কাউকে গ্রাফে বলার ভিতরে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলা পরিষ্কার মানে যেমন ধরেন আল্লাহ নাই যেটাকে বললাম যে আল্লাহ নাই বা ই কতগুলো বললাম না যে পরিষ্কার ব্যাপার আছে সেগুলা এক ধরনের ব্যাপার কতগুলো সূক্ষ্ম ব্যাপার আছে যেটা মানুষ অনেক সময় হয়তো জানে না যেমন আমাদের দেশে একজন উনি মারা গেছেন ওনাকে আল্লাহ মাফ করুন অনেক নাম করা আলেম ছিলেন বাংলাদেশি এবং লোকাল আলেম তো উনি আপনার অনেক বইটি লিখছেন এবং ওনার বইতে এরকম কথা আছে যে উনি মানে মদিনায় গেছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম মিতুল রাসুল সাল্লাহ সালামকে বলতেছেন যে আপনি আমাকে উদ্ধার করেন আপনি যদি আমার আমাকে উদ্ধার না করেন প্রাণ না করেন তাহলে আমার আমার জীবনটাই লিথা বা আমি ধ্বংস হয়ে যাবো ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিস ইন ইন এ ফর্ম অফ মানে কাসিদা বা কবিতার মত করে উনি বলতেছেনকে বলতে চান এবং এইগুলো তার লিখিত বইটাও আছে এখন এই যে কাজটা এই কাজটা কিন্তু শেখ এবং এটা করলে যে কারো মুশ্কিক হয়ে যাওয়ার কথা মানে এটা কাজটা হচ্ছে বড় শেখ এবং এটা এটা যে মানে বাই ডেফিনেশান থেকে আমরা বলব যে শেখ এবং এটা যে বুঝে করবে বা জেনে বুঝে যে এটা করবে সে মুশিক হয়ে যাওয়ার কথা বাট আমরা একটা ইস্যু জিজ্ঞেস করছিলাম একজন আর আমাদের এখানে আলাদা করেন এরকম একটি বড়ো স্কলারকে আমরা জিজ্ঞেস করছিলাম যে তাহলে কি উনি মুসলিম আসেন নাকি মুশ্রিক হয়ে গেছেন এরকম কথা উনি লিখে গেছেন তখন উনি বলছেন যে না তাকে মুশ্রিক বলা যাবে না হুজ্জ কায়েম করতে হবে অর্থাৎ তাকে ডেকে বসে চেষ্টা করতে হবে বোঝানোর এবং উনি যদি সব জ্ঞান দেওয়ার পরেও যদি ইনসিস্ট করেন এই সিস্টেমে বা এই আকিদায় বা এই বিশ্বাসে যে রাষ্ট্রযন্ত্র বা যাদের যাদের অথরিটি আছে তারা তখন তাকে মুশকিল করতে পারে আখ্যা দিতে পারে গেল একটা এটা হলো কি বললাম যে কতগুলো স্টেজে আমরা বলব এটা কি বললাম যে একজন মানুষ এমন কাজ করতেছে যার ভিতর কফর আকবর আছে বা সেই কাজছে কফর আকবর কিন্তু তথাপি তাকে আমরা কাফের বলতে পারবো না বা পারাও মানে কফর বলবো না বিকজ হুজতকায়ম করার ব্যাপার সেখানে এক্সেপ্ট ওই রকম বড় জিনিস যেটা বললাম আল্লাহকে গালি দেওয়া আল্লাহকে অস্বীকার করা বা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা বা আরও এরকম যেসব রাসুল সালসালামকে নবী না মনে করা বা বড়ো যেগুলো মানে বড় এরপরে আসতেছে যে কাউকে যদি কাউকে যদি ফোর্স করা হয় যদি ধরেন আমার মাথায় একটা পিস্তল ধরে তুমি তোমাকে তুমি যদি বলো লাই লাল্লাহ যদি বলো তাহলে তোমাকে গুলি করে মেরে ফেলবে তুমি বলো যে দের ইজ মানে লালিল্লাগুলো এগুলো কোন ব্যাপার না বা ইসলামার স্বীকার করতে বললো বা ইমামার স্বীকার করতে বললো বা আরেকটা কিছু বললো এখানেও কিন্তু যদি অন্তরে ই থাকে আমাদের যদি অন্তরে যদি আপনার ইমান থাকে তাহলে আমরা তথাপি মুসলিম থাকব যদি এই অবস্থায় আমরা আমাদেরকে কেউ দিন অস্বীকার করতে বলেও তবু এটা দলিল একদম একদম নবীর সময় থেকে আসে তারপরে সবাই একটিতে একদিন যে আল্লাহ একজন সাবি ছিলেন যিনি জিতাদাস ছিলেন এবং যাকে যিনি পানি ভয় পাইতেন এবং মক্কা কাফেল মুশ্রিকার তাকে পানিকে চুবানোর বা পানিকে চুবায় মাইরে ফেলবে এই ভয় দেখায় বলছিল যে উনি যেন ইসলামকে অস্বীকার করে রাসুলকে অস্বীকার করে ইত্যাদি এবং তিনি তা করছিলেন পরে যখন উনি রাসুল কাছে আসছেন তখন উনি বলছেন যে ইয়ার রসল আমি তো আর আমি তো আর ইসলামের নাই বা ইমানে নাই বা আমি তো আমার তো ইমান হারায় গেছে আমি তো এরকম এরকম বলছি তখন আল্লাহ রসুল তাকে এই জিজ্ঞেস করছেন যে তোমার অন্তরে কি ইমান ছিল উনি বলছেন যে হ্যাঁ আমার অন্তরে ইমান ছিল পরিপূর্ণ ইমান ছিল আমার অন্তর কিন্তু আমাকে নিশ্চয় ভয় দেখায় বা আমার আমি যা ভয় করি সেটা দেখায় আমাকে এরকম করছে তখন আল্লাহাম তাকে বলছিলেন যে তোমাকে যদি আবারও এরকম করে তুমি আবারও অস্বীকার করবা যতক্ষণ তোমার ভিতরে ইমান আছে ততক্ষণ তুমি ঠিকই আসো তো এটা একটা দলিল এছাড়াও আরও আরও অনেক দলিল আছে যে আপনার কোরআনেরও ই আছে আমি এই মুহুর্তে হয়তো আমি আপনাকে আপনাদেরকে ইটা দিতে পারবো না কোরআনারও ই আছে যেখানে আপনার ই আছে কি বলে আপনার মানে এই কথা বলা হয়েছে যে আন্ডার কম্পালশন বা জোর করে বা প্রাণ ভয়ে বা এরকম এসে যদি ছাড়া এটা এটাকে এক্সামশান দেওয়া হয়েছে আমি হয়তো চেষ্টা করলে আপনাদেরকে আয়ারটা বের করতে পারবো ইনশাল্লাহ বাট এই মুহুর্তে আমার কাছে নাই মানে আমি আমি আমার মনে পড়তে চাই যে আয়ারটা কোনটা আচ্ছা এটা করানো আছে এই এই ব্যাপারটা যেটা আমি বললাম ফোর্সফুলি যদি কাউকে ফোর্স করা হয় তাহলে বা জোর করে কাউকে প্রাণ ভয়ে মৃত্যু ভয়ে এসে যদি কাউকে কুফরের কোনো ই করা হয় তাহলে সেটা সে তার নষ্ট হবে না একটু আগে আমরা এরপরে বলতেছে যে এমন ই যদি কেউ করে আলোচনায় জামার বিশ্বাসের কথা বলতেছেন বা আলোচনায় যেমন মূলনীতির কথা বলতেছেন বা আলোচনার যেমার মানে কি বলবো। পদ্ধতি বা প্রক্রিয়ার কথা বলতেছেন মানহাজির কথা বলতেছেন যে কিভাবে আমরা একটা জিনিসের পদ্ধতি বা কেউ কী মূল্যীতি অবলম্বন করি আমরা সেটার কথা তা আরেকটা বলতেছেন যে কেউ যদি কবিরা গোনা করে কবিরা গোনা করলে তাকে আলোচনা জামা কখনোই কাফুল বলেন যে কবিরা গোনা শিল্পের ছোট এখানে আমরা পরে হয়তো পড়বো আবার তবুও আমি বলি না এই জায়গার মতো এই যে ছোট শের বড়ো শিল্পের কনসেপ্ট আছে বড়ো কুফুর ছোটো কুফুরের কনসেপ্ট আছে আর আগে একদিন বলছিলাম ইমানের যেমন অনেক শাখা আছে একটা তেমন অনেক শাখা আছে ইমানের যেমন কোন একটা আর্টিকেল আছে যেটা ছাড়া বা কোনো একটা পোর্শন আছে বা কোন একটা কম্পোনেন্ট আছে যেটা ছাড়া আমি মুসলিম বা মোমিন থাকবো না তেমনি ছোটো ছোটো কম্পোনেন্ট আছে যেগুলো যদি আমি নাও করি তথাপি আমি মুসলিম বা মোমিন থাকবো বাট পরিপূর্ণ হব না বা সর্বান্ত সর্বান্তকরণে সব একদম পারফেক্ট হব না এটা আমরা বলছি আগেও আবার বললাম আর একইভাবে কুফুর এবং শীতকালের ব্যাপার আছে যে কুপোরের এমন ব্র্যাঞ্চ আছে যেটা যেটা বললাম যে আল্লাহকে অস্বীকার করা রাসুলকে অস্বীকার করা আল্লাহকে গালি দেওয়া করার ডিসেক্রেট করা এইসব জিনিসগুলোতে আপনি এগুলো হচ্ছে কুপোরের ভিতরে এমন এমন জিনিস যেটার জন্য কোনো হুজস্কায়াম বা এভিডেন্স বা কোনো প্রমাণ বা কোনো ই করার মানে কার ওপর কোনো প্রমাণ স্টাবলিশ করার কোনো ই আসে না প্রশ্ন আসে না কিন্তু আবার কুপোরের এমন ই আছে যেটার জন্য প্রমাণ বা এভিডেন্স কয়েম করতে হবে বা প্রমাণই করতে হবে বা তাকে বোঝাইতে হবে বা নিশ্চিত হইতে হবে বা যে কফের প্রতিমান করার জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করতে হবে আবার কুফরের ভিতরে এমন কম্পোনেন্ট আছে যেটা ছোট কুফর যেটা অবশ্যই ইসের উপরে মানে কবিরা গোনাগুলোর চেয়ে বড়ো কিন্তু এই কুফোরের জন্য কেউ ই হয়ে যাবে না এটাকে কুফর দোনা কুফুর বলে আর কি মানে কুকুরের চেয়ে ছোটো কুফোর মানে বড়ো কুফুরের চেয়ে ছোটো কুফোর এইরকম কুফরও আছে আমরা ডিটাইজ করবো ইনশাল্লার সামনে একই ব্যাপার শিরকের ব্যাপারে কোনো কোন শীত আছে যেটা কাউকে ইসলামের বাইরে নিয়ে যাবে মেজর শির যেগুলো আমরা আগে পড়ছি এখানে ইমান বিনষ্টকারী বিষয় ভিতরে পড়ছি চার ধরনের বড়ো শির্কের কথা পড়ছি আপনারা আর্কাইভ বা পুরানো এইগুলো শুনলে যারা শোনেন নাই তারা শুনেলে জানবেন আবার এমন শির কাজে যেটা ছোট শির যেটার জন্য আপনার আপনি ইসলামের বাইরে চলে যাবেন না বাট এটা একটা বড়ো গুণা কবিরা গুনার চেয়ে বড়ো এই আর তবে কথা হচ্ছে কুফর হোক বা শির হোক একটা জিনিস বোঝার আছে যে বোঝার সাথে সাথে আপনি তবা করবেন আলাদার কাছে মাফ চাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে জীবদ্দশে আপনার একটা চান্স আছে আপনি চিরতরের চিরজাহান নামে হবেন না বা আপনাকে আপনার মুসলিম হিসেবে মৃত্যু হবে বা মুসলিম হিসেবে মুসলিম কমিউনিটি ভিতরে থাকবেন আপনি মুসলিমদের জানাজা মুসলিমদের সাথে জানাজা হবে মুসলিমদের পন্থায় কবর হবে ওয়ারিস ইত্যাদি সব কিছু থাকবে যদি আপনি বুঝে তবা করে মৃত্যুবরণ করেন শিখ অথবা কুফোর যেটাই হোক এবং আবার ইমানে নিজেকে যদি আগে মুসলিম হয়ে থাকেন তাহলে আবার ইমানের নিজেকেই ই করবেন এটার জন্য কোনো মোল্লা মৌলবীর কাছে যাওয়ার দরকার নেই নিজেই সাদা উচ্চারণ করবেন মনের থেকে বিশ্বাস সহকারে আল্লাহর কাছে মাফ চাবেন তবা করবেন ইত্যাদি তো এরপরে আসতেছে একটা কথা যে এই কবিরা গোনা যেগুলা এগুলা কবিরা গোনাগুলা করলেই কেউ কাফির হয়ে যায় না বললাম মাত্র এবং আমরা সেখানে কি বলবো যে তার ইমানটা দুর্বল যে কবিরা গনা করবে তার ইমানটা দুর্বল কিন্তু এখানে তো ছোট্ট কথা আছে যে যদি কেউ তার সেই কবিরা গুনাগুলোকে পারমিসেবল না মনে করে অথবা পারমিসেবল বলে দাবি না করে এখানে একটা উদাহরণ দেওয়া হবে হারামকে হারাম মনে না করা বা পাপকে পাপ মনে না করা কবিরা গোনাকে কবিরা গুনা মনে না করে এটা কিন্তু কুফন এবং এটা কিন্তু বড় কুফন কিন্তু এখানে অজ্ঞতার একটা অজুহাত থাকবে এই জন্য এখানেও হুজত ক্যামের ব্যাপারটা আসবে যদি এরকম কেউ করে না জেনে করতে পারে অনেক মানুষ এসে না জেনে করতেছে এরকম জিনিস বা না জেনে করতে পারে এই এই বেনিফিট অফ ডাউটটা তাকে দিতে হবে এটার ভিতরে আসবে যেমন ধরেন একজন মানুষ সুদ খায় বা সুদি ব্যাঙ্কে চাকরি করে কিন্তু সারা বাধ্য হয়ে করতেছে অথবা বিমানের দুর্বলতা জন্য করতেছে আওয়াল্লা আল্লাহর উপর তওয়াত্তল করে সে চট করে ছেড়ে দিতে পারতেছে না ব্যাঙ্কের চাকরিটা সে চিন্তা করতেছে আমার ঘরে চোদ্দো জন মেম্বার খাওয়া মানে ১৪ জন মেম্বার আমার উপর মানে যাদের আমি ছেড়ে দিয়ে কোথায় যাব মানে তার সেই তহকোলটা নাই সে সুদ খাচ্ছে ব্যাংকে চাকরি করতেছে কিন্তু প্রতিনিয়ত সে জন্য মনে মনে কাঁদে অথবা আল্লাহর কাছে বা একটা একটা আছে বা পাপবোধ আছে এবং সে যে ভুল করতেছে করে সে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ কাছে তবাকারই তা। সে কিন্তু মুসলিম কিন্তু এমন মানুষ থাকতে পারে যে কখনই সুদ কখনোই শীত খায় না শুধু ব্যাংকেও চাকরি করে না কিন্তু মনে করে যে শুধু খাওয়াটা ঠিকই আছে এটা কোনো সমস্যা না এইটা কিন্তু কুফর আকবর বা এটা কিন্তু বড় কুফর তার এখন এই মানুষটার একটা অজুহাত থাকতে পারে যে সে যদি ধরেন কথার কথা একজন মানুষ যখন মুসলিম হলো প্রথম খ্রিশ্চান থেকে মুসলিম হলে সে ইসলামের অনেক রকম নীতিকৃতি না জানতে পারে অনেক অনেক বিধান না জানতে পারে অনেক কবিরাগুলো না জানতে পারে অনেক আরও আরও অনেক ফাইনাল পয়েন্টস আছে যেগুলো না জানতে পারে তো তখন তার একটা অজ্ঞতা রুজুত থাকে সুতরাং এখানেও আপনার ওই হুজত কায়ন করার ব্যাপারটা আসবে বা এভিডেন্স এস্টাবলিশ করার ব্যাপার আসবে যদি এরকম কিছু থেকে কেউ থাকে তবে এটি যে বললাম যেটা একটু চিন্তার ব্যাপার কিন্তু কারণ যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করছে যে সমস্ত জিনিস কবিরাগুণা বা বড়ো বড়ো গুণা বড়ো আপনার মেজর সিন যেগুলোকে আমরা বলি আর কি নিষিদ্ধ যেগুলো বলি সেই নিষিদ্ধ জিনিসগুলোকে সেটা জিনা ব্যবচার হোক সেটা সুদ হোক সেটা ঘুষ হোক অ্যান্ড সন এগুলোকে যদি কেউ মনে করে যেগুলো পারমিসেবল ঠিকই আছে কোনো সমস্যা নাই তাহলে কিন্তু সে কুফোর আকবরে কুফোর আকবরে জড়িত হলো এবং এটা অত্যন্ত বড় একটা জিনিস আচ্ছা এটা এখানে দুটা আয়াত কোট করতেছেন একটা আয়াত খুব ওয়াইডলি করা এই কুফর শিল্কের কথা যখন আসবে বা কথা যখন আসবে তখন একটা খুব বেশি কোট করা হয় আপনাদেরকে আমি অলরেডি কয়েকবার বলে আসছি সেটা হচ্ছে সুরানিসের আটচল্লিশ নাম্বার আয় যেখানে আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না বাট এ ছোট যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন তারপরে বলতেছেন যে যে আল্লা সাথে কাউকে শরিক করে সে একটা ট্রিমেন্ডার সিম মানে বিশাল গুণা আবিষ্কার করছে সে মানে অনেক বড় একটা গুণা সে আবিষ্কার করে নিছে এইটা আল্লাহ আল্লাহ ল্যাঙ্গুয়েজ ইসমান আজিমা বলতেছেন আল্লাহ যাই হোক আপনি দেখে নিন এতটা মোটামুটিভাবে সবার জানা থাকা উচিত যারা দিন পালন করবেন অথবা দিনের কাজ করবেন তাদের আরেকটা আয়াত এখানে ই করতেছেন সেটা হচ্ছে যে সুর উনচল্লিশ নম্বর সুরা তেপ্পান্ন নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরা হচ্ছে জুমার তেপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা যারা নিজেদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছে অর্থাৎ নিজের উপর জুলুম করছো কি করে জুলুম করছো খারাপ কাজ করে গুণা করে কবিরা গুণা করে তারপরে আল্লাহ বলতেছেন যে তোমরা নিরাশ হয়ে না আল্লাহ দয়া নিরাশ হয়ে না কেননা আল্লাহ সকল গুণা মাফ করে সকল গুণা মাফ করে সত্যি আল্লাহ হচ্ছেন গফরুর রহিম আর কি যেভাবে আমরা বলি সেটা বলতেছেন লাস্ট তেপান্ন নম্বর অ্যাপ উনচল্লিশ নম্বর সুরাত তো আমরা পর্যায়ক্রমে আপ যাবো মানে ধরনের আরও জিনিসে যাব এবং অনওয়ার্ড পড়তে থাকবো ইনশাল্লাহ এরপরে আসতেছে যে আল্লা জামা ডো ডেনাউন্স এনি ওয়ান অ্যাজ এ দের নো এভিডেন্স ইন দ্য কোরআন অনেক সময় দেখবেন মানুষের বলতেছি যে উনি ওনার ক্লাসে একদিন আই সাহেব বলছেন যে আমি দেখলাম একটা স্টুডেন্টদের বলতেছেন আর কি যে আমি দেখলাম যে মানুষ কাউকে দেখছেন আর কি একটা মুরগি কেটে বা মুরগি জবাই করে তার রক্তটা ছড়ায় ছড়ায় কি জানি মন্ত্র পড়তেছে এবং কোথাও ছড়ায় দিতেছে এবং ইয়ে করতেছে সেরকম মুরগি কাটা মুরগির রক্ত এমন মুরগি একটা ভ্যালেবল এমন ভ্যালবুল কিছু না মুরগির রক্ত এমন কিছু না এবং এটা বিড়বিড় করে সে জানি কি মন্ত্রযন্ত্র পড়তেছে এটা ছড়া ইয়ে করতেছে স্টুডেন্টটা শুনছে বা এবং হয়তো ডিনাউন্সও করছে বাট উত্তেজিত হয়নি বা কোনো সিরিয়াসনেস নেয় না জিনিসটাকে আর কি এরপরে উনি একদিন আইসা বললেন যে আমি শুনলাম একটা লোক তার মায়ের সাথে জেনা করছে সবাই ছাড়াই গেছে যে এটা প্রতিকার করতে যাবে তখন উনি বললেন যে ওদেরকে ভুল ধারায় দিলেন যে আমি এই যে এখন যেটা বললাম এটা অত্যন্ত বড়ো গোনা এবং খুবই খুবই খারাপ জিনিস সেটা শাস্তিও খুবই হয়তো শাস্তি তথাপি কিন্তু এটা কুপন বা না এটা একটা বড়ো কবিরা গুণ অত্যন্ত বড়ো গোনা বাট কবিরা স্টিল একে আমরা তার শাস্তি আছে তার তবা আছে তার এটা আসে আছে মানে এর পরেও কিন্তু তাকে মুসলিমই বলতে হবে তাকে কাফের বলতে পারবো না কিন্তু আমি তোমাকে ওই তোমাদের ওই দিন যেদিন বললাম যে একজন মানুষ মুরগি কেটে তার মুরগির রক্ত ঝরতেছে আর সেই রক্তটা ছড়ায় দিয়ে দেশে সেই জানি মন্ত্রতন্ত্র পড়তেছে ওটা তো একটা শীতের কাজ ছিল তোমরা কিন্তু তখন সেভাবে রিয়েক্ট করা এটা আমরা অনেক সময় করে ফেলে যে আমাদের প্রচলিত যে আমাদের যে মাইন্ডসেট আছে সেখান থেকে আমরা অনেক জিনিসকে কুফর বা শের অথবা গর্হিত অপরাধ বা মুসলমান থেকে বাই ভেঙে গেছে এরকম মনে করি অথচ কোরআন বা শুননা যেটা জন্য কোনো এভিডেন্স নেই যেটা বললাম যে জিনা ব্যবচারের কথা যেটা বললাম অথবা এই ধরনের আরো আরো জিনিস আছে যেটা জন্য এভিডেন্স নেই তখন সেটাকে আমরা কুফর বলব না বা সেটাকে যেটার এভিডেন্স নেই সেটাকে বলবো না আচ্ছা এরপরে এরপরে বলতেছেন যে এই অবস্থায় যদি কোনো কেউ মারা যায় তার ব্যাপারটা আল্লাহর কাছে থাকবে আল্লাহ চাইলে তাকে মাফ করে এই অবস্থায় মানে এরকম একটা বড়ো গোনা করা অবস্থায় কেউ মারা গেছে ধরেন ব্যবীচার একটা একজন ব্যবিচারী সে ধরাও পড়ছে অথবা ধরা পড়ে নেই বা সবাই জানছে বা এই অবস্থায় সে মারা গেছে আমরা কী আমরা কি তার জানা পড়ব না অফকোর্স সে কি করবে না হ্যাঁ করবে কারণ তাকে তার ই আল্লাহর কাছে যদি ইসলামী রাষ্ট্র হয় বা ইসলামী সমাজ ব্যবস্থা হয় তাহলে ব্যবসারের জন্য ইসলামী যে শাস্তি সেটা তার উপর প্রয়োগ করা হবে কিন্তু তথাপি তাকে মুসলমানই মনে করা হবে ঠিক চুরির বেলায় একটা ইসলামিক সৌদি সেখানে যদি কেউ চুরি করে তাদের হাত কাটা হয় কিন্তু তাকে তো অমুসলিম জ্ঞান করা হয় না হাত কাটার পরে সে আবার মুসলিম সমাজে ইনটিগ্রেটেড থাকে বা ইনটিগ্রেটেড থাকে তাই সে আপনার ওয়ারিস থাকে সে জানাজা পাবে সে বিয়ে করতে পারবে সবই থাকবে সেটাকে অমুসলিম বানাইবে না এটা আমরা খেয়াল করবো অনেক সময় আমরা বেশি শক্ত হইতে গিয়ে অথবা নিজের মন গড়া কিছু জিনিসকে অ্যাপ্লাই করতে গিয়ে আমরা মনে করি যে মুসলিম নেই সেটা ব্যাপারটা তা না সেটা আল্লাহর সাথে থাকবে এবং আল্লাহ তাকে চাইলের পানিশমেন্ট মাফ করে আমরা আমরা মুসলিম হিসাবে যখন কেউ মারা তার জন্য আমরা অলওয়েজ দোয়া করব আমরা তার দোষ ধরবো না চুপ করব না তবে একটা কথা আছে সরি চুপ করে থাকবো তবে একটা কথা আছে যে কেউ যদি মুসলিম মারা যান যিনি এমন কাজ রেখে গেছেন যেটা মানুষকে বিপদগামী করবে এটা কিন্তু একটা খুব জানার ব্যাপার বা বোঝার ব্যাপার আছে এখানে ধরেন কেউ এমন একটা বই লিখে লিখে রেখে গেছেন যে বইটা অনাগতকালের অনেক মুসলিমকে বিপদগামী করার সামর্থ্য রাখে ভুল আঁকিদা ভুল মানহাজ ভুল ডিন প্রিজ করে গেছেন বা ভুল জিনিসই করেছেন এখন উনি মুসলিম উনি মারা গেছেন ওনার জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ ওনাকে মাফ করুন করবো আমরা দোয়া সেটা আল্লাহ শিখাই দিয়েছেন সুরাহাসোর দশ নম্বর আয়তে যে যারা আমাদের আগে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করবো বাট অ্যাট দ্য সেম টাইম তাকে আমরা এক্সপোজ করব কিন্তু এটা কিন্তু এটা কিন্তু ওয়াজিব এক্সপোজ করাটা যে আমরা তার তার যে সমস্ত ত্রুটিগুলো আছে বইয়ের আমার সাথে যারা ওঠা বসা করেন বা যারা আমাকে চিনেন তারা হতে জানেন আমি সময় সৈয়দ কুতুব মোরম মদুদী মোহাম্মদ আসাদ ইকবাল বা এই ধরনের বড়ো বড়ো মানুষ যারা অনেক বড় মানুষ ছিলেন সারসায়দ আহমদ মোহাম্মদ আব্দু বা জামাল উদ্দিন আফগানি এরকম অনেক মানুষের আমি ইটা এক্সপোজ করি ফ্লটা এক্সপোজ করি কোথায় তারা ভুল করছেনটা বলতে চাই বা কেন তারা ভুল এটা বলতে এখানে কিন্তু তাদের পার্সন যাদের কথা নাম বললাম তাদের এখানে আমার কিচ্ছু নেই বরং তাদের জন্য আমি দোয়া যে আল্লাহ যেন তাদেরকে করে দেন তাদের ভুলগুলাকে ভুল হিসাবে আল্লাহ যেন ক্ষমা করে দেন তাদের অজ্ঞতার অজুহাত যেন আল্লাহ গ্রহণ করেন দোয়া করি আমি কিন্তু তাদের লেখার ভিতর যে পটেন্সিয়াল আছে যেটা মানুষকে বিপদনামী করতে পারে সেটাকে তো অবশ্যই এক্সপ্রেস করতে হবে অবশ্যই অবশ্যই এক্সপ্রেস করতে হবে যাই হোক তারপরের কথা হচ্ছে যে এরপরে বলতেছেন যে এখানে আমরা কি করব আমরা এটা এই কথাগুলো কেন বলতেছি আমরা যে আমরা সেই সমস্ত গ্রুপের থেকে নিজেদেরকে আলাদা রাখতে চাই সেই সমস্ত ভ্রান্ত গ্রুপ থেকে যারা কবিরা গোনাকে একটা কুফুর জ্ঞান করেন অথবা যারা কবিরা গোনাকে কুফুর এবং বিশ্বাসের মাঝখানে ঝুলে আছে মতো মনে করেন তাদের থেকে আমরা আলাদা চাই এখানে এই লেখক যেটা বলতে চাইছেন আমি বুঝতেছি একটা হচ্ছে খারেজিরা খারেজিরা যে কোনো কবিরা গোনাকারীকে কাপের মনে করে এবং চিরজাহান নামী মনে করে আরেকটা হচ্ছে মহতাজারা তারা তাকে চিরজাহান নামী মনে করে কিন্তু কাফের কথাটা বলে না কাপেরও বলে না মুসলিমও বলে না এরকম একটা মাঝামাঝি অবস্থান নেয় হ্যাঁ এখানে আমরা রসুলের একটা হাদিস পড়বো এটা হচ্ছে মুসলিমের হাদিস তারপরে হয়তো আমি আজকের আয়োজনটা শেষ করে দিব ইনশাল্লাহ আমরা বেশি দৌড়াই গিয়ে লাভ নেই আমরা ওয়ান অ্যাট এ টাইম যাবো বাট আমরা সুন্দর করে যাব এবং চেষ্টা করব সেগুলোকে জীবনে বুঝতে বা ইমপ্লিমেন্ট করতে এখানে একটা হাদিস পড়বো আমরা মুসলিমের হাদিস এখানে আল্লাহ রসুল বলতেছেন যে একজন মানুষ যদি তার ভাইকে ও কাফের বলে সম্বোধন করে অর্থাৎ কাফের জ্ঞান করে দ্যান ওয়ান অফ দ্যান ম মাস্টেয়ার দেশ বর্ডার তাহলে একজনের উপরে এটা এটা পতিত এই এই বোঝাটা আসবেই হয় যে বলছে সে যদি সে ঠিক বলে থাকে মানে আরেকজন যদি সত্যি কাফের আসে যদি বলে থাকে কাফের তো সরি আইজার এট ইজ অ্যাজ বলছে সেটা যদি ঠিক হয় তাহলে তো ঠিকই যাকে বলছে কাফের সেই কাফের বা তার এই বোঝাটা যাবে কাফের নামটা বা কাফের যে সম্বোধনটা এটাতে যা তা যাবে কিন্তু তা যদি না হয় আওয়ার অ্যাকচুয়েল কাম ব্যাক আপন হিম অর্থাৎ সুতরাং কি হবে তার তার উপর ফিরে আসবে এই এলিগেশনটা তার মানে তখন কি হয়ে যায় এক দুজনের একজন অবশ্যই কাফের আয়দার আয়দার যাকে বললো সে কাফের যদি সত্যি আছে ঠিকই আছে। অথবা যদি সে না হয়ে থাকে তাহলে কিন্তু যা যে বললো সে তার উপর চলে আসবে কুফরের এলজামটা বা কুফরের যে ইটা বৈশিষ্ট্যটা বা যা বললো সে আর কি এটা কালকে হালাকা যারা আমাদের আইসিডি হালাকা যদি কেউ শোনেন পরে রফিকুল ইসলাম মাদানি যেই করলেন সেখানে বলছেন কি যে এটা হচ্ছে ওই রেজিস্টার চিঠির মতো যে চিঠি পাঠাইলেন আপনি ঠিকানায় কিন্তু ঠিকানায় গিয়ে মানুষ পাইল না তখন আবার আপনার কাছে ফেরত আসে ওইরকম উনি একটা অ্যানালজি দিয়েছেন সো আমরা আজকে এইখানে শেষ করে দিই আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাইতে চায় না কারণ আমি যেটা বুঝি যে যারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বসতো তারা বড়ো কথা শুনতে অভ্যস্ত থাকেন না বড় কথা বা হালাকা বা বড়ো করে রেকর্ডিং হইলে সেটা ধৈর্য হারা করেন বিট ইস ভেরি আনফর্চুনেট আমরা আমাদের ট্র্যাডিশনালি আমরা দেখি যে আমাদের যদিও খুদবাগুলো খুব বড় হবে না কিন্তু আলোচনা পড়া ইত্যাদি আমাদের সবসময়ে কিছু অ্যাটিকেট আছে কিছু ই আছে সেই মতো করে একটা পরিপূর্ণ বা কম্প্রিহেন্সিভ হওয়ার একটা ব্যাপার আছে যে লেসেনটা আপনি নিলেন সেটা আপনার ভিতরে ঢুকবে বা আপনার কিছু প্রশ্নের উত্তর আসবে সেখানে মনের ভিতরে যেগুলো ঘুরপাক খায় অথবা এই ধরনের ব্যাপার হবে জাস্ট চাল্লানে একটা কিছু বললাম আপনি কিছুই বুঝলেন না এক কান্দে শোনেন না এক কান্দে বাইর হয়ে গেলো এটা এটা ঠিক দিন শিক্ষার পদ্ধতি না এনিবে আমরা যদি আল্লাহ আমাদেরকে টফিক দেন বাঁচায় রাখেন তাহলে আমরা এই আকিদার লেসনগুলো শেষ করার পরে আমি একটা বই সিলেতেই বেশি পড়ছি এটা সিলেটে হালাকাতেই বেশি পড়ছি এটিকেট অফ স্পিকিং নলেজ বাকর আবু জায়দ বলে একজন সৌদি স্কলারের লেখা বইয়ের ইংরেজি তো ওইটা আমরা না হয় একবার বা অন্তত একসাপ্ট করে দেখবো আর কি পরে কখনো যদি আল্লাহ আমাদেরকে তফিক দেন আজকের জন্য শেষ তার সফর কত বেলাইক আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু এবং আলহামদুলিল্লাহ আর খারাপ কিছু বা অনিষ্টকর কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে যা শুনলাম তা মানার এবং তার উপর জীবন নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তফফিক দান আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাত